এই হবে বুকে মানুষ জীবন কথা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 আমরা যদি মাদানী যুগে রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের সময় সংঘটিত বিভিন্ন যুদ্ধ সম্পর্কে জানতে ও বুঝতে চাই তাহলে আগে জিহাদ কি তা বোঝা জরুরি মাদানী যুগ ছিল ১০ বছর স্থায়ী আর এই অল্প সময়ে রসলুল্লা সাল্লাহ আলিহাস্লাম নিজে উনিশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং পঞ্চান্নটির বেশি সামরিক অভিযান পাঠিয়েছেন অর্থাৎ এই দশ বছরের মধ্যে ছোট বড় মিলিয়ে সত্তরটির বেশি যুদ্ধ সংঘটিত হয়েছিল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 কাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে ইত্যাদি অনেক ব্যাপারে ভুল ধারণা রয়েছে আমরা যদি কাছ থেকে দেখি আন্তরিকভাবে বোঝার চেষ্টা করি তাহলে প্রতিটি প্রশ্নের পাওয়া সম্ভব ইনশাআল্লাহ বর্তমানকালে ইসলামের শত্রুরা জিহাদের ধারণাকে বিকৃত করে দেয়ার জন্য অনেক শ্রম ও অর্থ ব্যয় করছে এর কারণ হলো মুসলিম বিশ্বে তাদের দখলদারিত্বকে তারা তখনই টিকিয়ে রাখতে পারবে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 তখন আমরা আলোকে জিহাদের বিষয়ে জিহাদের জিহাদের অর্থ কি ইসলামী শরিয়াতে জিহাদ বলতে কি বোঝায় জিহাদ শব্দের আক্ষরিক অর্থ প্রচেষ্টা এর মানে হল সংগ্রাম বা চেষ্টা করা তবে ইসলামী শরিয়াতে জিহাদ শব্দটি একটি সুনির্দিষ্ট অর্থ বহন করে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 আল্লাহ অন্য সকল যুদ্ধ হলো অন্যায় ওর পক্ষে যুদ্ধ কাজেই ইসলামের দৃষ্টিতে সকল প্রকার রক্তপাত নিষিদ্ধ শুধু ব্যতিক্রম হল জিহাদ ফি এর পক্ষে দলিল হল্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 এসব অনর্থক আলাপ করার জন্যই কি তুমি আমাদের ডেকেছ আবুল হাবের বিরক্তির কারণ হল সে তার দুনিয়াবি কাজকর্ম বন্ধ করে এসেছিল এই ভেবে যে রসুল্লাহ সাল্লাহ গুরুত্বপূর্ণ কিছু বলবেন আল্লাহ রসুলের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ ছিল সত্যি কিন্তু আবুল হাবের কাছে তা গুরুত্বপূর্ণ মনে হয়নি কারণ সেখানে দুনিয়ার লাভের কোনো কথা নেই তাই যখন আবুল হাব দেখতে পেল যে রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম সবাইকে তাও হেদের পথে ডাকছেন তখন সে খুব রেগে গেল ওই সময়ই আল্লা তালা সুরা নাজিল করেন মৌখিক দাওয়া আর জিহাদের পার্থক্য হল জিহাদ হল এমন একটি পন্থা যা মানুষকে ইসলামকে গুরুত্বের সাথে বিবেচনা করতে বাধ্য করে যা অনেক সময় মুখের কথাতে হয় না মাক্কী জীবনের ১৩ বছরের দাওয়াতি কার্যক্রমে খুব অল্প লোকই মুসলিম হয়েছিল কিন্তু যখন সাহাবারা মদিনায় এসে জিহাদ ফিসাবল্লাহ শুরু করলেন এবং লোকেরা ইসলামের ছায়া তলে আসল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 কিছু মুসলিম মাক্কী যুগে একবার নবীজি সাল্লু আলীহাসাল্লামের কাছে জিহাদ করার অনুমতি চাইলেন তখন নবিজি তাদেরকে বললেন তোমরা ধৈর্য ধর আমি এখনও যুদ্ধ করার ব্যাপারে আদেশপ্রাপ্ত হইনি মাক্কি যুগে অস্ত্র না ধরাই ছিল মুসলিমদের উপর হুকুম প্রথম ধাপে রসল্লা সাল্লু আলি হুয়া মুসলিমদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন মক্কায় যারা ইমান এনেছিলেন তাদের উপর কাফেররা নানাভাবে অত্যাচার করত তবুও তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হয়নি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 আমরা যে পরিস্থিতিতে আছি তাতে আল্লাহর রাস্তা জিহাদ ছাড়া উত্তরণের আর কোনো পথ নেই এরপর দ্বিতীয় পর্যায়ে মুসলিমদের জিহাদের অনুমতি দেয়া হয় তবে তা বাধ্যতামূলক করা হয়নি নিছক অনুমতি দেয়া হয় আল্লাহ বলেন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 यही धपे आल्ला तला रसुल्लासलम के समस्त काफिर बिुद्धे सीमालंघनकारी हना हकल कफुरी शक्ति बिुदे व्यापक भावे आक्रमणत्मक जिहद कर दिए मुश्रिक बिुद्धे सकलेजे जुद्ध कर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 সিরিয়া ইরাক মিশর ইরান এই অঞ্চলগুলো তার সময় মুক্ত হয় এরপর ওসমান রাজিয়াল ও এলেন এবং তিনি এই ধারা অব্যাহত রাখেন তবে তার খিলাফতকালে শেষ দুই বছর বছরী গোলযোগের সূচনা হলে এই বিজয় ধারা সীমিত হয়ে আসে আর আলী রাজেলা ও আনহোর খিলাফতকালে পুরো সময়টা জুড়ে ছিল ফিতনা আর অস্থিরতা যে কারণে তখন কোনো আক্রমণাত্মক জিহাজ সংঘটিত হয়নি এরপর যখন অমাইয়া বংশ সমতায় এল তখন আবার মুসলিম বিশ্ব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 সে যুদ্ধে মুসলিমরা হেরে যায় এবং এরপর মুসলিমরা আর কখনো কাফির ভূমিতে কাছে জিহাদ পরিচালনা করেনি এর কারণ হল তখন থেকে মুসলিমরা আক্রমণাত্মক জিহাদ পরিচালনার জন্য ফেলে। পরবর্তী ইতিহাস পতনের ইতিহাস জানিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি আর বর্তমানকালে যেসব জিহাদ চলছে সেগুলো হলো প্রতিরক্ষামূলক জিহাদ বা জিহাদ দিফা এই জিহাদগুলো হলো কুফুরি রাজনৈতিক ও সামরিক শক্তিকে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 আর তা হল উন্মতের পুনর্জাগরণ বা রিভাইভালের সিলেবাস থেকে আমরা যদি জিহাদকে বাদ দিই তবে আমরা বারবারই করি মুসলিমরা যদি পশ্চিমাদের মতো দুনিয়াবী বিষয় উন্নতি সাধন করে তবেই মুসলিমরা আবারও হারানো গৌরব ফিরে পাবে কিন্তু রসল সাল্লু আলী সাল্লাম বলেছেন যখন তোমরা ইনাহ ব্যবসা করবে এবং গরুর লেজ ধরে কেবল চাষবাস নিয়েই সন্তুষ্ট থাকবে আর জিহাদ ত্যাগ করে বসবে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 114. إن الله يدافع عن الذين آمنوا 115. إن الله لا يحب كل خوان كفور 116. للذين يقاتلون بأنهم ظلموا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 وَلَ ل دَفْ اللََِّّ سَبَعضَهُ بِبَعْضِ الَّهُِّمَ صَوَامِر وَبع وَصَلَوَاتُ وَمَ سَاجِدُذكَو فِي هَسْ اللهَِّ كَفير وَل يَصُرًاَّ اللَّهُ مَ يَصُروح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 তারাই সর্বপ্রথম আল্লাহ পথে জিহাদে অংশ নিয়েছে এই কারণে তাদের ইবাদত খানার কথা উল্লেখ করা হয়েছে বন ইসরায়েলের আগের জাতিদেরকে জিহাদের আদেশ দেয়া হয়নি সে সময় আল্লাতলা বিভিন্ন মৌজিজার মাধ্যমে নবীদের শত্রুদের ধ্বংস করে দিতেন তাই তখন মুমিনদের যুদ্ধে জড়ানোর কোন প্রয়োজন ছিল না সর্বপ্রথম জিহাদ করেছে মুসা আলাইসাল্লামের উম্মাদ জিহাদের উদ্দেশ্য অশান্তি সৃষ্টি করা নয়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 उभय परीक्षा शुरू जिहाम अल्लाह मोमिन के धर्य परीक्षा करें जेमन टालाह बोले सुर आल इमरान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 তোমরা কাফিরদেরকে মোকাবেলা করার জন্য যথাসাধ্য শক্তি ও সদাসজ্জিত অশ্ব প্রস্তুত রাখবে যা দ্বারা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদেরকে ভীত সন্তুষ্ট করবে এছাড়া অন্যান্যদেরকেও যাদেরকে তোমরা জানো না কিন্তু আল্লাহ জানেন आल्लर पथे जायर तुम प्रदान तुम कम दिए अत्याचार कर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 আল্লাহ সর্বাময় সুর আত্ম এবং জিহাদের মাধ্যমে আল্লাহ কা করে দেন তিনি বলেন হুম রমিত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 असत् सतथ पृथक ना पर्यतः अवस्था केवस्था ना और आल्ला गायबान ज्ञात करें तब आल्ला जा कमरा आल्लासुलगण ईमान आनो जदि तुमरा ईमान आनो अवलम्बन करो तुम्हारे आ महाुरस्कार सो आल इमरान आया ऊनाशी ए भाव जिहाद भलो खराब के आलदा फेले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 হে আমাদের প্রতিপালক আমাদেরকে এই জালিম আমাদের অভিভাবক বানিয়ে দাও এবং তোমার পক্ষ হতে কাউকে আমাদের সাহায্যকারী করে দাও সুরা আয়াত্তর দ্বিতীয় পরিস্থিতি যদি কাফিররা কোন মুসলিম ভূমিতে আক্রমণ করে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিস্থিতি এই ব্যাপারে ইসলামের ফকিহগণ একমত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 রসুল্লা সাল্লাস্লামের সময়ে জিহাদে অংশগ্রহণ করার জন্য সবাইকে পাঁচটি শর্ত পূরণ করতে হত শর্তগুলো হলো এক ইসলাম অর্থাৎ তাকে মুসলিম হতে হবে দুই নম্বর হতে হবে অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে তিন নম্বর মানসিকভাবে সুস্থ থাকতে হবে চার নম্বর এমন কোনো শারীরিক ত্রুটি না থাকা যা থাকলে যুদ্ধে অংশ নেওয়া সম্ভব হবে না এবং পাঁচ নম্বর আর্থিক সামর্থ্য থাকা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 তাই তারা সাতার জানতেন না রসুল্লাহ আলিহাস্লাম তাদেরকে সাতার শেখার নির্দেশ দেন তিনি তাদেরকে তীর চালনা লক্ষ্যভেদ ইত্যাদি নানা রকম সামরিক দক্ষতায় দক্ষ করে তুলেছিলেন সামরিক প্রস্তুতি নেওয়ার ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন তোমরা কাফিরদের মোকাবিলা করার জন্য যথাসাধ্য শক্তি ও সদাসজ্জিত অশ্ব বাহিনী প্রস্তুত রাখবে যা দ্বারা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদেরকে ভীত সন্তুষ্ট করবে এছাড়া অন্যান্যদেরকেও যাদেরকে তোমরা জানো না কিন্তু আল্লাহ জানেন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 এখানে রামি বলতে মূলত বোঝানো হচ্ছে নিক্ষেপ করা যা হতে পারে তীর বা অন্য যে কোনো কিছু যা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় আনহু এ আরও একটি হাদিস বর্ণনা করেছেন এটি লিপিবদ্ধ হয়েছে সুনান আবু দাউদে তিনি বলেন আমি আল্লাহ রসুলসাল আলীকে বলতে শুনেছি মহান আল্লাহ একটি তীরের কারণে তিনজন মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন এক তীর প্রস্তুতকারীকে যে জিহাদে সৎ উদ্দেশ্যে তা তৈরি করেছে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 এই প্রসঙ্গে দীর্ঘ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস আছে যা কেবল জিহাদের জন্য নয় সকল ইবাদযোজ্য কেয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষ দেখা যাবে যারা দুনিয়াতে লোক দেখানো আমল করেছিল আবহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির বিচার করা হবে সে হবে একজন শহীদ তাকে আল্লাহ নিকট উপস্থিত করা হবে অতপর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 তিনি বলেন আমার নিকট আবদুল্লাহ বেন আউফারাদ আনহু একটি চিঠি লেখেন তখন আমি হাররিয়ার দিকে অভিযানে বের হয়েছিলাম আমি চিঠিটি পড়লাম তাতে লেখা ছিল কোন এক সম্মুখ সমরে আল্লা রসুলসাল আলি ওয়াসাল্লাম সূর্য ঢোলো যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন এরপর তিনি সাহাবিদের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন সরং তোমরা শত্রুর সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার আকাঙ্ক্ষা করো না এবং আল্লাহতাল্লাহার কাছে নিরাপত্তার দোয়া চাইবে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 মুসলিমদেরকে তাদের জান মাল কথা দিয়ে আমরা আলোচনা করব মোদিনার প্রাথমিক আলাহাম আলমিন raindropsmedia.org media.org or through facebook page www.facebook.com slash raindrops media or youtube channel www.youtube.com raindropsmedia.org2015 raindrops